আলহামদুলিল্লাহ ঠিক তেমনি ভাবে মিশরীয়দের কাছে ফেরাউন এবং তার লোক লস্করদের কাছেও সঈদিনাম সাল্লামকেই পাঠানো হয়েছিল তাদেরকেও সঠিক রাস্তা দেখানোর জন্য কিন্তু ফেরাউনের জাতির মধ্যে মিশরীয়দের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই মোসা্লামের দা থেকে কবুল করেছিল তাদের মধ্যে একজন ছিলেন মুমিন মিনালে ফেরাউন যার কাহিনী আমরা আলহামদুলিল্লাহ গত পরে আলোচনা করেছি আজকের পর্বে আমরা জানব দুইজন ইমানদার নারীর ইমান সম্পর্কে যারা ছিলেন মিশরীয় ফেরাউনের জাতির অন্তর্ভুক্ত কিন্তু ইমান এনেছিলেন আল্লাহাল্লাহ এবং মুসা্লামের ইসালথের আসিয়া তিনি ফেরাউনের স্ত্রী তিনি ইমান এনেছিলেন মায়ের মত আল্লাহামতাল্লাহ আসিয়ার ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন এবং রাসুল্লাহ সাল্লাহ তিনিও আসিয়ার মর্যাদা উল্লেখ করে হাদিসে কথা বলেছেন আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলেছেন আল্লা ইমানদার ব্যক্তিদের জন্য মুমিনদের মুমিনে বর্ণনা করেছেন যখন তিনি বলেছিলেন ফিল যখন তিনি বলেছিলেন হে আমার সন্নিকটে আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আরো বলেছিলেন ও নাজিনী মিনফির আউনা ও আমিহি আমাকে ফেরাউন এবং তার মন্দ আমল বা দুষ্কর্মগুলো থেকে উদ্ধার করুন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 षय बेस अबाक करार मत कारण आसिया एक जुन रानी प्रसाद जीवन जापने अभ्यस्त मिसर रानी तत्कालीन पृथिवीर श्रेष्ठ सभ्यता श्रेष्ठ स्थान सब चेधन अंचल हम मिसर से मिसर रानी हसिया अथचि जाननाते को प्रसा का शुदुम्री घर कथाई क्या बोल जी आसियार जीवन जापन दिखे लक्ष्य करी प्रश्ने उत्तर पे जा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 আসিয়া এই ভিন্ন পরিবেশে এই প্রাসাদে একজন বহিরাগত আগন্তুকের মতো অপরিচিতার মতো বসবাস করছিলেন সবকিছু তার কিন্তু কোনো কিছুই যেন তার নিজের নয় যেন তিনি এখানে অনাকাঙ্ক্ষিত কাদের তিনি আল্লাহ সুহান আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন এ আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে রাখুন সুহান আল্লাহ এবং তিনি আরো বলছিলেন আমাকে ফেরাওন এবং তার মন্দ আমলগুলো থেকে উদ্ধার করুন আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন একদিকে তিনি চাচ্ছেন আল্লা সুমত আল্লাহ নৈকট্য বলেছেন হে আমার রব আপনার নিকটে জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করুন অপরদিকে তিনি ফেরাউনের এবং ফেরাউনের যে মন্দ কাজ সেগুলো থেকে দূরত্ব চাচ্ছেন বলছেন আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন আসিয়ার এই মানসিকতা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা एक जो दुनिया लोभी नारी जाते दुनिया एक दाश मानस के जा दीते सबकि सामने उपस्थापित छो स्वर्ण रौप्य दास देशी क्षमता विराट वैभव सबकि ए आल्ला रब आई अवस्था थे उद्धार करके उद्धार कर जालिम सम्प्रदाय जालिम व्यक्ति दूरे सर उधार कर एसियार आकटी मानसिक दिक सम्पर्नते बर्तमान समय सामान्य अल्प किसिया सामग्री लाभ करी तक बाकी मानस दुर्दशा थे निजेदे मुक्त मना करते शुरू करी मन करी जख भलो आने पृथ्वी सबाई भलो आष्ट क्यदिओ फिर प्रसाद बसबाश कर বিত্ত বৈভব বিলাসিতার দিক থেকে তার কোনো কষ্ট ছিল না ফেরাউন হচ্ছেন ক্ষমতার অধিকারী কাজেই কোন ধরনের নিরাপত্তার ছিল না কিন্তু জানতেন ফেরাউনের বন্ধকর্ম সম্পর্কে কারণ আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী তার জীবন সঙ্গিনী ফেরাউন এবং তার দুষ্কর্মগুলো সম্পর্কে আসিয়া খুব ভালোভাবে জানতেন এবং তার জালিম সম্প্রদায় সম্পর্কেও তিনি খুব ভালোভাবে জানতেন ব্যক্তিগত বিলাস বৈভব এবং আরামায়াসের কারণে বাকি দিয়ে দুঃখ দুর্দশাকে তিনি ভুলে যাননি এ কারণে তিনি আল্লাহ মহামার কাছে দোয়া করে বলেছেন এ আল্লাহ আমাকে ফেরাও এবং তার দুষ্কর্ম থেকে যেভাবে উদ্ধার করবেন ঠিক তেমনি এই সমস্ত জালিম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে দূরত্ব সৃষ্টি করে দিন আমাকে উদ্ধার করুন তুফান আল্লাহ এই কারণে আমরা দেখতে পাই আসিয়া সেই চারজন নারীর মধ্যে স্থান দখল করে নিয়েছেন যাদের প্রশংসা স্বয়ং আল্লাহ রাসুম সাল ইসলাম করেছেন বলেছেন ইমরানের কন্যা মারিয়াম ফেরি আসিয়া এবং খাদিজা ও ফাতিমা রাজি আল্লাহ আনহা এই চারজন হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ চার নারী তুমান উল্লাহ আমার দেখতে ফেরাউন হচ্ছে সমস্ত কাফেরদের মধ্যে সবচেয়ে উদ্ধত অহংকারী নিকৃষ্ট কাফের অথচ ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে যে চারজন শ্রেষ্ঠ তাদের মধ্যে একজন অন্যতম সুহান উল্লাহ এটা হল সুমানুল্লাহ পক্ষ থেকে একটি দৃষ্টান্ত যে সত্যিকারভাবে যদি কোনো ব্যক্তি ইমান অর্জন করতে চায় তাহলে যে কোনো পরিবেশ থেকেই সেই ইমানে মূল্যবান সম্পদকে অর্জন করতে পারে ফেরাউনের মতো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 ঈসা আলাহিসাল্লামের মা ছিলেন ইমরানের কন্যা মারিয়াম অপর দিকে ফেরউনের স্ত্রী আসিয়া তিনি মনসা আলাহিস্লামের মায়ের ভূমিকা পালন করেছেন সরাসরি মা ছিলেন না কিন্তু মায়ের মতো তাকে দালন পালন করেছেন অপর দুইজন এবং ফিমা আদোল্হান তারা ছিলেন আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সম্পর্কযুক্ত আমরা জানি খাদিজা রদুল্লাহা তিনি হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী মোমুল এবং ফাতিমা রদুলানহা তিনি হচ্ছেন এই সংবাদ এক সময় প্রকাশিত হয়ে গেল যখন প্রকাশিত হয়ে গেল সেই সংবাদ সেই সময়ে ফেরাউন যে বা ইমান এনেছে তাদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে এবং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 কারণ তিনি আসিয়ার পূর্বে শাহদ বরণ করেছেন সুহান আল্লাহ দুনিয়াতে সেই মানার নারীর পরিচয় তিনি একজন দাসী কিন্তু মিরাজের রাত্রের সেই হাদিস থেকে আমরা জানতে পারি তিনি হচ্ছেন একজন জান্নাতি নারী মিরাজের রাত্রে যখন আলু তাল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উর্ধু আসমানে ভ্রমণ করিয়েছিলেন ফেরেস্ত ইব্রাহিদ আল্লাহাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে বিভিন্ন বিষয়ে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঘুরিয়ে দেখাচ্ছিলেন নিঃসন্দেহে সেটা ছিল একটা বিশেষ আয়োজন এক বিশেষ ভ্রমণ সেই বিশেষ ভ্রমণে পূর্বের উন্মতের মধ্য থেকে যাদের দৃষ্টান্তকে আল্লাহ রসুল আসলামের সামনে উন্মোচন করা হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছেন ফেরাউনের কন্যা সেই দাসী কাজেই এর মাধ্যমে আমরা বুঝতে পারি দুনিয়াতে সামান্য একজন দাসী হলেও আল্লাহ সুবহান তাল্লার কাছে তার মর্যাদা কত বেশি ছিল সুহান রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বর্ণনা করে বলছেন যখন আমাকে ঊর্ধ্ব আসমানে করা হয়েছিল আমি একটি মনোমুগ্ধকর সুঘ্রাণ অনুভব করলাম আমি একটি মনোমুগ্ধকর সুঘ্রাণকে অতিক্রম করে গেলাম আমি প্রশ্ন করলাম হিবি আলাহিসাল্লামকে এটা কিসের সুঘ্রান ছিল আমাকে বলা হলো এটা ছিল ফেরাউনের কন্যার চুল আশ্রয় দেওয়ার দাসী এবং তার সন্তানদের সুঘ্রাণ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 বিসমিল্লা আল্লাহর নামে ফেরনে কন্যা বলল আমার পিতা আমার পিতার নামই কিন্তু দাসী জবাব দিলেন না বরং আমার রব হচ্ছেন তোমার রব রব এবং তোমার যিনি হচ্ছেন আল্লাহ দাসির এই জবাব শুনে ফেরনে কন্যা বলে উঠল তাহলে কি আমার পিতাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে রব হিসাবে সাব্যস্ত করেছো অন্য কাউকে অভিশাপ দিলেন হ্যাঁ ফেরাউনের কন্যা বলে উঠল আমি কি তাহলে আমার পিতাকে এই সংবাদ জানিয়ে দিব দাসী বললেন জানিয়ে দাও কাজে সংবাদ চলে গেল ফেরাউনের কাছে ফেরাওন সেই দাসীটিকে ডেকে পাঠালো এবং তাকে প্রশ্ন করল। তুমি কি আমাকে বাদ দিয়ে আর কাউকে অভিশাপছ দাসী সরাসরি স্বীকার করলেন অবশ্যই আমার এবং তোমার উভয়েরই রব হচ্ছেন আল্লা সুহান ফেরাউন আদেশ জারি করল তামার তৈরি করা একটি বড় পাত্রকে যেটাকে হাদিসে বাকারা বা গাভীর মতো আকৃতি যেই পাত্রের ছিল সেটাকে নিয়ে আসার জন্য ফেরাউন আদেশ দিল এবং বলল আগুন গরম করো উত্তপ্ত সেই কড়াইটিকে সেই পাত্রটিকে আগুনে নিক্ষেপ করো এবং যখন সেটা চূড়ান্ত উত্তপ্ত হয়ে যাবে তখন সেই দাসীকে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 নিজেকে সে আগুনে নিক্ষেপ করে দিন যখন সেই দাসীর কোলে দুধের শিশু এবং আদেশে পালা চলে আসল যে এবারে তোমাকে এবং সন্তানকে সে আগুনে নিক্ষেপ করে দিন কারণ জেনে রাখুন আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনের শাস্তি অতি সামান্য খুবই নগণ্য এরপর সেই দাসী সন্তান সহ নিজেকে फ्रहण करत्पर उठल फेराउन तर सभासदर्ग के एक बार बोलो तुम्हारा स्त्री बेपारे की धारणा पोषण करो तुम्हरा कि स्त्री को खबर राखो तरह तुम्हारा कि मन करो ফেরা এই প্রশ্নের উত্তরে আসিয়া হচ্ছেন মিশরের রানী তার সভা করল তার গ্রহণ করেছে সভাসদের মধ্যে পরামর্শ হলো তাকে হত্যা করে ফেলা হবে ফের যখন আসিয়ার ইমানের কথা জানতে পারলো তখন তাকে প্রতিনিয়ত অত্যাচার এবং নির্যাতন করতে শুরু করল এবং एक दिन घटना जो धारावाहिक भाव फेराउन आसियातन करणना फेराउन ओ सत नारेराउनसाधी नारे अर्थात आसियार उपरे समस्त प्रकार करत कठिन गरम समय रोदे दाड़ करिए रखत क्योंकि आल्ला सबला फिर तर मध्यमे छाय प्रदान करतें और उत्तापर कष्ट रक्षा करत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 এরপরে যখন তার দেহের উপরে পাথরকে নিক্ষেপ করা হলো সেই দেহের মধ্যে কোন রুহ ছিল না এবং শাহাদাতের সময় আজকে দোয়া করে বলছিলেন সে আমার রব আপনার নিকটে আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এই দুয়ার মধ্যে আমরা লক্ষণীয় বিষয় দেখতে পাই প্রথমে তিনি চেয়েছেন আল্লাহ ব্যক্তির সংস্পর্শ থেকে মুক্ত যেটা আল্লাহ সুবাহতাল্লাহ নৈকট্যে আসি একে পৌঁছে দেবে এবং আসি আরো দোয়া করে বলেছিলেন আমাকে উদ্ধার করুন তার দুষ্কৃতি থেকে আমাকে উদ্ধার করুন যখন এই দোয়া করছিলেন ঠিক সেই মুহূর্তে ফেরাও সেই স্থানে এসে পড়ে এবং আল্লাহ সুমতলা যখন আসিয়ার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়ে তাকে তার জান্নাতের ঘর দেখিয়ে দিয়েছিলেন তার দুয়াকে কবুল করেছিলেন এই কঠিন অত্যাচার নিপীড়নের মধ্যেও আসিয়া খুশিতে হলো এবং জনমন্ডলী তোমরা কি আশ্চর্য হচ্ছ না যে কঠিন অত্যাচারের মধ্যেও এরকম কঠিন শাস্তির মধ্যেও এই মহিলা কিভাবে হাসতে পারে নিশ্চয়ই এর মাথা খারাপ হয়ে গেছে এই অবস্থাতেই আসিয়া সাহায্য বরণ করলেন আল্লাহ সহ মর্যাদাকে বৃদ্ধি করে দিন তার উপরে সন্তুষ্ট থাকুন এই দুজন ইমানদার নারী ফেরনে কন্যা চুলা শ্রেণী দেওয়ার দাসী এবং আসিয়া উগুলার সাহায্যের মধ্যে তাদের ইমানদীপ্ত ঘটনার মধ্যে আমাদের জন্য রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা তার মধ্যে কয়েকটি এক নম্বর যদি আপনি আন্তরিকভাবে সত্যিকার অর্থে ইমান অর্জন করতে চান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 তাদের আদর্শকে উজ্জীবিত রেখে চলে যায় মানুষ তাদেরকে অনুসরণ করে মানুষ জানে যদিও ওই সমস্ত ব্যক্তিরা তাদের আদর্শের কারণে আত্মাহুতি দিয়েছেন প্রাণ দিয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন ভূমি থেকে বহিষ্কৃত হয়েছেন বন্দী হয়েছেন শহীদ হয়েছেন এরপরও মানুষ তাদেরকে অনুসরণ করে কারণ ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব বা আদর্শটা হত্যা করা যায় না এই আদর্শ হকের আদর্শ বর্তমান সময়ের একজন শহীদ মুজাহিদের উক্তি ছিল এরকমই আমার মৃত্যু হয়তো একদিন লাখো মুসলিমের ঘুম ভাঙিয়ে তুলবে আদর্শগতভাবে ভাবে ফেরান ছিল সব সময়ের জন্যই পরাজিত অপরদিকে আদর্শগত ভাবে যারা হকের পক্ষে তারা অত্যাচারিত নিপীড়িত দেশতেগি কারাবন্দী কিংবা নিহত হলেও তারাই বিজয়ী কাজেই প্রশ্ন আসতে পারে যে জয় পরাজয়ের সত্যিকারের মাপকাঠি কি সুহান আল্লাহ কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলেছেন ان لا لنصر رسلنا والذين امنوا في الحياه الدنيا في الحياه الدنيا ويوم يقوم الاسعاد ويوم يقوم الاسعاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنه ولهم سوء الدار আমি অবশ্যই সাহায্য করব রাসুলদেরকে এবং মুমিনদেরকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে অবশ্যই আমি সাহায্য করব পার্থিব এবং পার্থ সাক্ষীদের সেই দণ্ডায়মান হওয়ার দিবসে কেয়ামতের দিনে যেদিন জালেমদের কোনো ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ এবং থাকবে মন্দগৃহ গৃহ তাদের জন্য থাকবে মন্দগৃহ। এই আয়ালদের দণ্ডায়মান হওয়ার দিনের জন্যই নির্দিষ্ট নয় বরং আলহ সু মহান্ত তিনি বলেছেন পার্থ জীবনে দুনিয়ার জীবনেও তিনি রাসুলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন পরকালের সাহায্য সেই সাহায্যে বাস্তবায়ন নিয়ে কোন ईमानदार व्यक्ति अंतर नहीं पर जीवन मुमिन जीवने दुनिया जीवने मानुष देखते पाय अनेक रसुलत्याज भूमि तक बहिष्कार रखा होपरदी के बहु ईमानदार व्यक्ति देर कठिन शासि देते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 এই ক্ষেত্রে যারা নিহত হচ্ছে তারা পরাজিত কোনো সন্দেহ নেই কারণ যে বিষয়টা পাওয়ার জন্য তারা যুদ্ধ করেছে সেটা আর কোনো সে পাবে না ধন সম্পদ পাবে না ভূমি পাবে না রাজত্ব পাবে না কিংবা সে সুন্দরী নারীকেও পাবে না কারণ সে মৃত্যুবরণ করেছে অপরদিকে ফেরাউন এবং সাইদিরা মুসা আলাহিসাল্লামের অনুসারীদের মধ্যে কিসের দ্বন্দ্ব চলছিল কিসের ভয়ে ফেরাউন ভীত ছিল মূল ভয় বা প্রধান ভীতি ছিল সাইদিরা মুৌসা আল্লাহিসাল্লাম ফেরাউনে তৈরি করা জীবন বিধান বা দিনকে বদল করে দিয়ে আল্লাহ দেওয়া সুবন বিধান বা দিনকে প্রতিষ্ঠিত করে ফেলবে এটাই হচ্ছে মূল কারণ যদিও বা ফেরাউন বিভিন্ন সময় নানা রকম অজুহাত প্রদর্শন করেছে বলেছে যে মূসা তোমাদেরকে দেশ থেকে পরিষ্কার করে দিতে যায় কিংবা ফেরাউনের সভাদরা বলেছে যে আমরা তোমাদের দুজনকে মেনে নেব যাতে তোমরা আমাদের এই দেশের সর্দারি পেয়ে যেতে পারো কিন্তু এগুলো এগুলো হচ্ছে শুধুমাত্র রিয়েকশন বা প্রতিক্রিয়া মূল ক্রিয়া হচ্ছে দুইটি দিনের লড়াই আলাস তৈরি করা দিন এর বিরুদ্ধে রয়েছে ফেরাউনের তৈরি করা কুফুরি জীবন ব্যবস্থা বা বিধান বা দিন এই দুইটি দিনের মধ্যে সংঘাত হচ্ছে মূল ক্রিয়া বা অ্যাকশন মৌসা ফেরাউনের আদর্শগত জীবন বিধানকে বদলে দিয়ে আলাসভাতালার আদর্শে তৈরি বিধানকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় রত কাজেই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 যে ওয়াদা আল্লাহ সুমতাল্লাহ করেছেন রাসুল্লা সাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই তিনি এই আদর্শগত বিজয় লাভের সাথে সাথে সামরিক বিজয় লাভ করেছেন উভয় বিজয়ী তিনি লাভ করেছেন সামরিক বিজয় অর্থাৎ বিজয় তার বাহ্যিক আকৃতিতে প্রকাশ পেয়েছিল উভয় অর্থেই তিনি বিজয় পেয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ ইচ্ছা করলে সেই বিজয় আমাদেরকেও দিতে পারেন অথবা সেই নির্ধারিত মুহূর্ত পর্যন্ত তিনি এটাকে প্রলম্বিত করতে পারেন বিজয়ের এই আলোচনায় আরেকটি বিষয় এখানে বিবেচনা দাবি রাখে সেটা হচ্ছে আল্লাহ সুবতালাহ তার সকল রাসুল এবং মুমিনদের জন্য সাহায্য বা বিজয়ের যে ওয়াদা করেছেন সেটা এখনো পুরোপুরি বহাল রয়েছে তবে এই ওয়াদার কাদের জন্য যাদের অন্তরে ইমান থাকবে বিশুদ্ধ ইমান যাদের অন্তরে কোন ধরনের শির্কের কোনো মিশ্রণ নেই শিরক মুক্ত সে অন্তর যাদের রয়েছে সেই সমস্ত ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ সুহামতাল্লাহ বিজয়ের ওয়াদা করেছেন মুক্ত অন্তরের একটা লক্ষণ হচ্ছে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 से करणियों के करार पर जी को विशेष आकृति विजय प्रकाश पाए जेमन क्षमता लाभ करना जमीन शासनकर् लाभ तो आल्ला पक्ष अनुग्रह आपनी पुपुरी पद्धति गणतंत्र काटामुख्य व्यवहार कराभ करते कुफरी पथ के बाद दिए दिन काएमे सठिक पथ और सठिक रास्त क्षण होते निर्तित निपीड़ित किबा शहीद होते प्रथम क्षेत्र जदिनी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 এমনকি যদি আপনি আপনার জীবদ্দশায় কোনোদিন বিজয়ী সে বাহ্যিক রূপ ক্ষমতা বা শাসন কর্তৃত্ব নাও দেখতে পারেন এরপরও দিনে রাখুন আপনি হচ্ছেন বিজয়ী উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুমাইয়া খাব্বাব আমার বিন ইয়াসির রাজিল্লাহুতাল আনহুম তারা তো মক্কার সে প্রথম যুগে সাহায্য বরণ করেছেন কিন্তু এই সমস্ত ব্যক্তিরা তারা সেই বিজয়ী কাফেলারই সাথী যে কাফেলায় ছিলেন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 যদিও তারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন কিন্তু এটাই হচ্ছে প্রকৃত মহা সাফল্য সত্যিকারের বিজয় আলহামদুলিল্লাহ এবং তার দলবলকে যথেষ্ট সুযোগ দিয়ে কিন্তু তারা তাদের কুফুরী জীবন বিধানী সিস্টেমের উপরই অটল ছিল সমস্ত আয়াত এবং নিদর্শন দেখার পরও আল্লাহ সাথে তারা কুফুর করে যাচ্ছিল ফেরাউন জাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে এক ভাষণ দিল্লা বর্ণনা করেছেন আর ফের তার কওমের মধ্যে ঘোষণা দিল জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়ে ফেরাওয়ান বলল হে আমার জাতি মিশরের মুলক রাজত্ব সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয় এই যে নদ নদীগুলো এগুলিকে আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে না তোমরা কি দেখছ না আমি কি সেই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে হীন নিচ এবং স্পষ্ট ভাষায় কথা বলতেও প্রায় অক্ষম স্পষ্ট বর্ণনা করতেও প্রায় অক্ষম শুধুমাত্র সুহানোর প্রসঙ্গ নিয়েই আলোচনা করেননি বরং ফেরাউনের উক্তিকে পর্যন্ত কুরআনে উল্লেখ করেছেন ফেরাউনের কথাকে পর্যন্ত আল্লাহ তালা কোরআানে কোট করেছেন অর্থাৎ সেই কথাগুলো থেকে আমাদের জন্য অনেক সতর্কবার্তা শিক্ষণীয় বিষয় রয়েছে আসন লক্ষ্য করা যাক প্রথম কথা বলেছিল। এক নম্বরে ফেরাওয়ান বলেছিল সার্বভৌমত্ব এবং রাজত্বকে নিজের দিকে আহ্বান করেছে নিজের দিকে সম্পৃক্ত করেছে বর্তমান যুগের ফেরাউন বর্তমান যুগের তাগুতেরাও জনসাধারণদেরকে বোকা বানানোর জন্য যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় সর্বপ্রথমে তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দোহাই দেয় রক্ত দিয়ে স্বাধীনতা আনলাম সার্বভৌমত্ব অর্জিত হল সংবিধান অর্চিত হল এই এক ইতিহাস এক ভাঙা রেকর্ড বাজিয়ে তারা আমার এবং আপনার সর্বোচ্চ পর্যায়ের আনুগত্য যা একমাত্র আলোচক জন্য নির্দিষ্ট সেই আনুগত্যকে কিনে নিতে চায় সার্বভৌমত্ব নিজেদের জন্য তারা দাবি করে দাওয়াতের বিপরীতে বলছিল এই যে নদীগুলোকে দেখো আমার প্রসাদের সামনে দিয়ে নিজ দিয়ে বয়ে চলছে তোমরা কি না সুহান আল্লাহ আল্লা রাজত্ব হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ ব্যাপী বিস্তৃত এই মিশরের রাজত্বও আল্লাহ সুবহামতাল রাজত্বের অংশ সুবিশাল। ক্ষমতার সামনে রাজত্বের সামনে কিভাবে সামান্য মিশরের এই সাম্রাজ্য এই মালিকানা এই বয়েচলা নদীগুলো তুলনা হতে পারে কিন্তু এই সহজ সত্যটুকু বোঝার জন্য সর্বপ্রথমে প্রয়োজন একটি আলোকিত অন্তরের যেটা সেই মিশরবাসীদের ছিল না যার কারণে আলোচনা বলেছেন তারা নিজেরাও ছিল এক ফাঁসেক জাতি দুর্নীতিগ্রস্ত জাতি তারা নিজেরাও ছিল এক অসৎ জাতি একটি আলোকিত অন্তরি পারে আসমান জমিনের মালিকানা এবং মূলকে বিপরীতে পার্থক্য নির্ণয় করতে যারা নিজেরাও ছিল এক নদীগুলো দেখে তারা মুগ্ধ হতো বিমোহিত হতো ফলে তাদেরকে খুব সহজেই বিভ্রান্ত করা গেল ফেরাউন তাই করল এগুলো দেখে মানুষকে বিভ্রান্ত করল সে দাবি করল মুসার থেকে সেই শ্রেষ্ঠ তোমরা কি না এই নদীগুলোকে আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে মুসাআসাল্লাম বলছিলেন আল্লাহ রাজত্বের কথা আল্লাহ যদি তারা বিভ্রান্ত হতো না চিন্তা দিয়েছেন। যার মধ্যে চিন্তা করার কোন ক্ষমতাই নেই সে পাগল এবং উন্মাদ প্রতিবন্ধী উন্মাদ ছাড়া পাগল ব্যক্তি ছাড়া প্রত্যেক ব্যক্তিকে আল্লা চিন্তা করার ক্ষমতা দিয়েছেন এক একজন এক কাজে সে চিন্তাশক্তিকে ব্যবহার করে তাদের অন্তর ছিল দূষিত তারা নিজেরাও ছিল এক ফাঁসে জাতি তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত না বুঝার চেষ্টা করত না এই কারণে আমরা দেখতে পাই মোসা হাতে বিভিন্ন মর্তিজা প্রকাশিত হয়েছিল যেগুলো তাদের আনতে সহায়ক পারত। এবং তাদের মধ্যে যাদের ভিতরে কল্যাণ ছিল তারা ইমান এনেছিল না একের পর এক অলৌকিক ঘটনা তাদের সামনে প্রকাশিত হলেও অবশিষ্ট মিশরবাসী তাদের অবাধ্যতাই প্রকাশ পেতে থাকে এই বাস্তবতার মাধ্যমে আল্লাহ সুমতালার সেই বক্তব্যের সত্যতাই প্রকাশিত হয় যারা হেদায়াতের যোগ্য নয় তারা কখনো অলৌকিক ঘটনা দেখে লাভ করতে হয়েছে অন্ধকে আপনি কখনো দেখাতে পারবেন না বধির ব্যক্তিকে আপনি কখনো শোনাতেও পারবেন না মিশরের রাজত্বকে আমার নয় এই মূল সার্বভৌমত্ব এটাকে আমার নয় এর মাধ্যমে ফেরাউন সার্বভৌমত্বকে নিজের দিকে দাবি করার সাথে সাথে নিজের রাজত্ব প্রভাবশালী শক্তিশালী অবস্থান এবং সামরিকভাবে বিজয়ী থাকার প্রসঙ্গকে উপস্থাপন করেছে অস্বীকার করার একটা অজুহাত বা প্রমাণ হিসাবে কুফের এই বাহ্যিক সামরিক শক্তিতে প্রভাবশালী বা বিজয়ী থাকা তাদের হাতে অথরিটি থাকা এই প্রসঙ্গে কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন শুরুতে আমরা দেখতে পাই ফেরাউন মুসালকে মুসা দাওয়াতকে আদর্শগতভাবে পরাজিত করা অনেক চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠায় শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে সে রাজদরবার থেকে শুরু করে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 কিন্তু দুঃখজনকভাবে বাস্তবতা হচ্ছে এটাই যে বর্তমান পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র ধন দৌলতের আধিক্য দেখে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব উত্তম এগুলো বিচার করে থাকেন ফেরাউনের অর্থনৈতিক সমৃদ্ধ ছিল তাদের ধন ছিল ঘনভাণ্ডার ছিল এগুলো দেখে অনেকে বিভ্রান্ত হয়েছিল এক নম্বর পয়েন্ট ছিল ফেরাউন ছিল সামরিকভাবে বিজয়ী প্রভাবশালী যখন আদর্শগত বিজয়ের সাথে সাথে আলোচনা তালা মুসলিমদেরকে সামরিক বিজয় প্রদান করেন তখন আল্লাহর দিন সত্য গীত সত্য দিন গ্রহণে আর কোন বড় বাধা থাকে না ফলে আমরা ইতিহাস থেকে দেখতে পাই দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করে এবং এই বাস্তবতা আল্লাহ রসুলের জীবনী থেকে আমরা দেখতে পাই মক্কার প্রথম দশ বছরে কারা দাওয়াতের কাজ করেছেন রাসুল্লাহ সাল্লা নিজে দাওয়াত পেশ করেছেন বড় বড় সাহাবি আউ বকর আলী উসমান তারা ছিলেন দায়ী কিন্তু পরও মক্কার প্রথম 10 বছরে খুব অল্প সংখ্যক মানুষই ইসলাম গ্রহণ করেছিলেন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 বিজয়ী বলতে সামরিক অর্থে সামরিক শক্তিতে যারা প্রভাবশালী সেই রাজন্যবর্গের মতাদর্শকে এবং্ক এটা কি আমার কাছে নেই এই বক্তব্যকে ফেরাউন আরেকটি বাক্যের মাধ্যমে দীর্ঘায়িত করেছিল এই নদীগুলো সেগুলিকে আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে না তোমরা কি না একদিকে নিজের প্রভাব প্রতিপত্তিকে জানান দিয়ে বিপরীতে মোসা আল্লাহ ইসলামের জাতির করুণ অবস্থা শোচনীয় অবস্থা পরাজিত অবস্থা নিয়ে ফেরাউন বিদ্রুপ করল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা মোসা আল্লাহামের জাতির পরাজিত অবস্থা তাদের দাসত্ব তাদের অর্থনৈতিক দুর্বল অবস্থা নিয়ে ফেরাউন খোটা দিল এবং ব্যক্তিগতভাবে মোসা আল্লাহিস্লামকে আক্রমণ করল ফের বলল আমি কি সেই ব্যক্তি থেকে উত্তম নই শ্রেষ্ঠ নই যে ব্যক্তি নিজের কথাকে পর্যন্ত স্পষ্ট হয়ে বলতে পারে না মূসা আল্লাহাম সম্পর্কে আমরা আলোচনায় বলেছি যে মুসাল্লাহামের কেউভাবে কিছুটা জড়তা ছিল এবং এই কারণে ফেরাউন তাকে সেই ইস্যু নিয়ে হাসি ঠাট্টা বিদ্রোপ করল কটাক্ষ করল তিন ফেরাউনের ভাষণে যার সাহায্যে ফেরাউন মানুষকে বিভ্রান্ত করেছিল সেটা হচ্ছে তার অর্থনৈতিক সমৃদ্ধি ধন সম্পত্তি জাকজমক বৈভব। ফেরাউন বলল কেন তাকে স্বর্ণের বালা পরিয়ে দেওয়া হল না অথবা কেন তার সাথে আসলো না ফেরেস্তেরা দল বেথে। ফেরাউনের চিন্তা চেতনার দিকে যদি আমরা লক্ষ্য করি ফেরাউন ভালো মন্দ উত্তম অধম শ্রেষ্ঠত্ব বিচারের জন্য মাপকাঠি কি কারণ তার বক্তব্য অনুসারে মূসালাম যদি ফেরাউন থেকে উত্তম হতেন কেন তাকে স্বর্ণের বালা দেওয়া হলো না কেন তাকে ধন সম্পত্তির ভাণ্ডার দেওয়া হল না কেন তার সাথে ফেরেস্তা দল বেঁধে আসলেন না ফেরাউনের অবস্থান থেকে মানুষকে বিচারের মানদণ্ড হচ্ছে ধন সম্পত্তি যার কাছে বেশি ধন সম্পত্তি আছে সে শ্রেষ্ঠ যার কাছে ধন সম্পত্তি নেই তিনি হচ্ছেন অধম হিনীজ শুরুতে ফের সাথে মুসা আলাহিস্লামের সংঘাত ছিল কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেই সংঘাত দরবার থেকে জাদুর প্রতিযোগিতা পর্যন্ত কিংবা পরবর্তী নিদর্শনগুলোর মাধ্যমে বারবার প্রমাণিত হয়েছে মুসা আলাহিসাল্লাম এবং হারুন আল্লাহিস্লাম তারা হচ্ছেন হকের পক্ষে সত্যের পক্ষে বিপরীতে ফেরাউনের লোক লস্কর তারা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী তাদের সত্য কিংবা মিথ্যাকে যদি মানদণ্ড ধরে প্রশ্ন করা হয় শ্রেষ্ঠ কে উত্তর আসবে হারুন এবং মুসা আহমসালাম কাজেই ফেরাউন সুকৌশলে শ্রেষ্ঠত্ব যাচাইয়ের সেই মানদণ্ডকে পরিবর্তন করে দিল সত্য বা মিথ্যা নয় এবারে সে ধন দৌলতকে বানিয়ে দিল শ্রেষ্ঠত্ব দেখতে পাই মুসলিমদের মধ্যে এক শ্রেণী যারা কাফেরদের পথ পোশাক আদর্শ লেনদেন আচার সবকিছু নকল করছে ভাই আপনি একজন মুসলিম আপনি কুরান বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন রাজামের হাদিসকে বিশ্বাস করেন এই পথ সত্য এবং সঠিক সেটাকে বিশ্বাস করেন কিন্তু অনুসরণ কেন করছেন কাফিরদের দেখানো পথ তাদের পোশাক তাদের তাদের আচার তখন তারা তারা বলবে বলে ওদের দেশের দিকে দেখুন আর আমাদের দেশের দিকে দেখুন ওদের ভূমি দেখুন আর আমাদের ভূমি দেখুন ওরা কত ধনী আর আমরা কত গরিব ওদের জীবনযাত্রার মান কত উন্নত তাদের কত বিলাসবহুল জীবনযাত্রা অর্থনীতি কত সমৃদ্ধশালী কত ধন সম্পত্তির আধিক্য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 মুসা ইসলাম যদি ধনী যদি তাকে সম্পদ দিতেন তিনি নির্দেশক ফেরাউনের ফিতরাত এবং স্বভাব চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল ফেরাউন প্রশ্ন করলো কেন তার সাথে কোন ফেরেস্তারা নেই কেন তারা দল ভেজে না যেভাবে ফেরাউন শোডাউন করে ফেরাউনের সামনে থাকে অসংখ্য প্রহরী পেছনে থাকে প্রহরী মূস ফেরা দল বেঁধে তার সাথে আসল না কেন কেন তাকে বনি ইসরায়েলের দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা মোসা হচ্ছে অধম এবং নিচ এভাবেই সমস্ত যুগের জালিমরা চিন্তা চিন্তাভাবনা করে থাকে এভাবেই সে তার জাতিকে বোকা বানিয়ে পথভ্রষ্ট করল আর তারা তার আনুগত্যকে মেনে নিল নিশ্চয় তারাও ছিল এক ফাঁসেক জাতি যার অর্থ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ মোহামতলা বলছেন ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করল বোকা বানিয়ে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 যদি আমরা ইচ্ছা করি জালি মুরতার শাসকদের হাত থেকে আমরা মুক্তি লাভ করব এতের দিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন আমাদের এই ভূখণ্ডের কথা নয় যখন এই ভূমি ছিল সুজলা সুফলা ষষ্ঠ শ্যামলা সমৃদ্ধ ভূমি বাংলা ছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্পদশালী সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল মুসলিম শাসন দুর্বল হল ইংরেজের আগমন হল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 জনগণ শাসকদেরকে ক্ষমতা দিয়েছে তোমরা ইচ্ছা মতো মানবরচিত বিধান তৈরি করো জীবন বিধান দিয়ে সিস্টেম দিয়ে বর্তমানে বিশ্বকে চালানোর চেষ্টা করা হচ্ছে যা একটা ত্রুটিপূর্ণ সিস্টেম উদাহরণ হিসেবে দেখতে মানুষ নিজেই নিজের হাতে বৈধ অবৈধ নির্ধারণ করার ক্ষমতা তুলে নিয়েছে মানুষ নিজেই নিজের জন্য বৈধ ঠিক করছে অবৈধ ঠিক করছে ফলাফল আল্লাহ সুবাহ যা নিষিদ্ধ করেছেন হারাম করেছেন মানুষ সেই নিষিদ্ধ মন্দ কাজগুলোকে বৈধ করে দিচ্ছে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 না হলে আর কিশের মাধ্যমে আমরা মানসিক বিকারগ্রস্ততার উদাহরণ খুঁজে পাব কলোনিয়াল যুগের ব্রিটিশ রাষ্ট্রনায়ক বেঞ্জামিন ডিজরেলি সে একবার মন্তব্য করে বলেছিল বিশ্ব এখন নিয়ন্ত্রিত হয় এমন শক্তি দ্বারা যারা সর্বদাই থাকে পর্দার অন্তরালে কে সেই অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তি হচ্ছে মানুষদের মধ্য থেকে জিনদের মধ্য থেকে যারা শয়তান তারাই হচ্ছে পর্দার সেই অন্তরালের শক্তি যারা পেছন থেকে কলকাঠি নাড় একজন আলেম তিনি এই বিষয়ে করে বলেছেন মুসলিম ভূমির দালাল শাসকেরা তারা হচ্ছে আমেরিকার পকেটে আমেরিকানরা তারা হচ্ছে ইহুদিদের পকেটে আর ইহুদিরা তারা হচ্ছে শয়তানের বলেছেন। ফেরাউন তার বনি ইসরায়েল জাতিকে নিজের দাস জাতিতে পরিণত করেছিল বর্তমান যুগের ফেরাউনেরাও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 জাতির পতন ঘটানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপের একটা হচ্ছে এই রাজনৈতিক আদর্শ পলিসি লিগেসি এটার পরিবর্তন করে ফেলা ৬ নম্বর পয়েন্ট একটা করে ফেলতে হবে। উদাহরণস্বরূপ যখন একজনকে বর্তমানে প্রশ্ন করা হয় আপনি কি বাঙ্গালী না মুসলিম আপনি কি ব্রিটিশ না মুসলিম আপনি কি ভারতীয় না মুসলিম মানুষ বিভ্রান্ত হয় কিন্তু এখানে বিভ্রান্তির কোন সুযোগ নেই যখন বাঙালি জাতীয়তাবাদ এবং ইসলামের মধ্যে সংঘর্ষ হবে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 সকল পথ সকল মত সকল ভ্রান্ত মতাদর্শ এগুলো হচ্ছে অন্ধকারের রাস্তা জুলুমের রাস্তা অতীতে ইসলাম বিরোধী মানব শৈতানেরাগুতেরা তারা প্রকাশে ইসলাম বিরোধিতা করত যুগ পরিবর্তন হয়েছে এখন তারা আরো সুকৌশলী এবং ধূর্তার আশ্রয় নিয়েছে তারা বর্তমানে মুখে ইসলামের প্রশংসা করে অথচ ভেতর থেকে ইসলামকে ধ্বংস করার কর্মকাণ্ড শতগুণে বাড়িয়ে দিয়েছে যুগে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 জর্জ বুশ বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম জুরে কটি কোটি মানুষের অন্তরে ইসলাম শান্তির পরশ বুলিয়ে দিয়েছে কিন্তু কাজের মাধ্যমে তারা শতগুনে ইসলামকে ধ্বংস করার কর্মকাণ্ড যাচ্ছে মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার কর্মকাণ্ড তার বৃদ্ধি করেছে একদিকে বোমা দিয়ে মুসলিমদেরকে হত্যা করছে অপরদিকে আদর্শগতভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করে রাখছে চিন্তাশক্তিকে বিকল করে দিচ্ছে